بسم الله الرحمن الرحيم مكل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة سَنَابِلَ سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء. আজকের আলোচনার টপিক হচ্ছে মশারিহ কিতাবের তৃতীয় অধ্যায় ইমফাকি সাব্লাহ আল্লাহ রাস্তা ব্যয়ের যে উৎকর্ষ যে ফজিলাত এ সম্পর্কিত قرآن مجيدة سورة باقارة دوشو فائتا لشنا برآيتي اللہ سبحانه وتعالى بولين من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون اللہ বলেন কে আছে এমন যে আল্লাহকে দেবে কর্তর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সংকোচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে আল্লাহ সুবহানই সুরার দুইশ একষট্টি নাম্বার আয়তে বলেন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 আল্লাহ সুবাহ বলেন যারা আল্লাহ রাস্তায় সিও ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটা বীজের মতো যা থেকে শীষ এবং প্রত্যেক শীষে টি করে দানা থাকে এবং এই বৃদ্ধি আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সাধারণভাবে আমরা জানি কোরআন এবং সন্ন্যাস থেকে যে প্রত্যেক ভালো কাজের ফলাফল আল্লাহ দশগুণ বৃদ্ধি করে দেন যেরকম সুরাহের মধ্যে من جاء بالحسنه فله عشر امثالها ومن جاء بالسيئه فلا يجزاء الا مثلها وهم لا يظلمون الله বলেন যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান পাবে বস্তুত তাদের প্রতি কোনো জুলুম এই দুইটা আয়তের কম্বিনেশনটা কি হবে বা প্রথম সুরা বহুগুণ বৃদ্ধি করে দিবেন দশ গুণ বৃদ্ধি করে দিবেন আর সুরা বা কাহ দুইশ একষট্টি নাম্বার আমরা পাচ্ছি এখানে সাতশো গুণ বৃদ্ধি করে দিবেন কিভাবে সম্ভব যে কোরআনের একটি আয়াতে ভালো কাজকে দশ গুণ করার কথা বলা হয়েছে অপর আয়তে বলা হয়েছে সাতশো গুণ সমাধান কি সাধারণ ভাবে ভালো কাজকে দশগুণ করা হয় কিন্তু সেটা যদি হয় আল্লাহ রাস্তায় ফি সাবি তখন এটা করা হয় সাতশো গুণ সুবহান সাধারণ ভালো কাজ এটা আল্লাহ দশ গুণ বৃদ্ধি করেন কিন্তু এটা যখন হয় আল্লাহর রাস্তায় ফি সাবিল্লা জিহাদ সম্পর্কিত তখন আল্লাহ সুবহান তাহলে এটাকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এই আয়াতের মধ্যে ব্যয়ের অর্থ কি এ ব্যাপারে যেরকম বলা হয়েছে ঘোড়া অস্ত্র বা এই সংক্রান্ত জিহাদ কে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু ইমাম আল কুরতুবি আয়াতের তাফসিরে বলেন একটি হাসানা দশ গুণ ভালো কাজে বৃদ্ধি পাবে কিন্তু এই আয়াত আয়াত আমাদেরকে দেখা যে জিহাদের জন্য ব্যয়ের ক্ষেত্রে একটি ভালো কাজকে সাতশো গুণ বৃদ্ধি করা হয়ে থাকে সাহাবাদের ইনফাক বা ব্যয়ের ব্যাপারে ইবনে আসাকির ব্যাপারে তিনি এখানে উল্লেখ করেন যে রসুল সাল্লাই মুসলিমদেরকে তাবুক যুদ্ধে ব্যয় করার জন্য উৎসাহিত করলেন ফলে আবু বকর তার সমস্ত সম্পদ চারশো নিয়ে উপস্থিত হলেন সুতরাং রসুল সাল্লি ইসলাম আবু বকর রাজিয়ালের জন্য কি অবশিষ্ট রেখেছ তিনি বলেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন অপর একটা বর্ণনা আছে যে আল্লাহ এবং তার রসুল যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই উত্তম অন্য বর্ণনা আছে যে তিনি বলছেন যে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি অতপর ওমর আসলেন। জিজ্ঞেস করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বলেন আমি আমার সম্পদের অর্ধেক রেখে এসেছি অথবা অমর ইবনে খাত্তাব জানতে পারলেন যে আবু বকর তার অগ্রবর্তী পরিমাণে কম হোক কিন্তু এখানে হচ্ছে স্যাক্রিফাইস এখানে তিনি ইয়ে করছিলেন যে উমরাজ এবার আমি একটা সুযোগ পাইছি যে আবু বকারের সম্পদ কম বা এরকম আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে যাই তাহলে আমি আবু বকার থেকে অন্যান্য সাহাবারা আবু বকারহ সাথে প্রতিযোগিতা করতেন আবু বকার রাজনু কোন প্রতিযোগিতা করতেন না অর্থাৎ তার নেচারটাই ছিল এরকম যে তিনি ভালো কাজ করতেন স্বাভাবিক তুই এমন ভাবে তার এই ভালো কাজ এমন ছিল যে তিনি সবার থেকে অগ্রগামী থাকতেন তো অন্য সাহাবারা এটা দেখে মানে সব সময় কি করতেন প্রতিযোগিতা করার চেষ্টা করতেন আবু বকর জেলানহু থেকে এগিয়ে থাকার চেষ্টা করতেনহ ভাবলেন যে এবার আমি আবু বাকানহু থেকে এগিয়ে যাব অগ্রবর্তী হতে পারবো কিন্তু যখন তিনি জানতে পারলেন যে এক্ষেত্রেও আবুকার জেলানহ ওনার অগ্রগামী তিনি তার ঘরে সব সম্পদ নিয়ে এসেছেন তখন উমরাজ এলানহ বললেন আমি কখনই আবু বকরের সাথে প্রতিযোগিতা করে পারিনি তিনি সব সবসময় আমার অগ্রবর্তী হয়ে যান তিনি তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন আরো চালেন আল্লাহ অবতীর্ণ করলেন প্রকৃতপক্ষে ধৈর্যশীলকে তাদের প্রতিদান কোন গণনা ছাড়াই প্রদান করা হবে এটা আসছে বাই মধ্যে অতপর তিরমিজি নাসাই ইবনে হাবান আল হাকিম আহমেদ থেকে সাহি ভাবে আসছে রসুল সাল্লাই বলেন যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তা তাদের জন্য সাতশো গুণ বৃদ্ধি পাবে এখান থেকে স্পষ্টভাবে পাচ্ছি ফি সাবিহার ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে যে ব্যয় করবে সে সাতশো গুণ বৃদ্ধি পাবে দান অপরে এক হাদিসে আসছে মুসলিম এবং আল হাকিমে আসছে এক ব্যক্তি একটা উঠ নিয়ে ফি সাবিল্লা আল্লাহর জন্য রসুল্লামার নিকট আসছেন রসুল বললেন যে তোমাকে বিচার দিবসে সাতশো টিভি কেউ হচ্ছে সাতশ গুণ বৃদ্ধি করবেন যদি কেউ একটা গাড়ি দেয় তাহলে সে গাড়ি পাবে যদি কেউ একটা বকরি ব্যয় করে সে সাতশো বকরি পাবে মানে সাতশো বৃদ্ধি পাবে হান আল্লাহ উত্তম ব্যবসা আল্লাহ সুহান এই সম্পদ দিয়েছেন আবার আল্লাহ এত উত্তম প্রতিদান দিবেন বলেন আল্লাহর জন্য এক জোড়া ব্যয় করে তাকে বিচার দিবসে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে যারা সলাহ পড়ত তাদের সলাতের দরজা দিয়ে ডাকা হবে যারা জিহাদ করতো তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে যারা সদাহ দিত তাদেরকে সদাহ কাহ এর দরজা থেকে ডাকা হবে এবং যারা সিয়াম পালন করতো তাদেরকে নামক রায়ান থেকে ডাকা হবে আবু বলেন সেখানে কি এমন কোন ব্যক্তি থাকবে যাকে সবগুলো দরজা থেকে ডাকা হবে রসুল সাল্লাই বলেন হ্যাঁ এবং তুমি তাদের মধ্যে একজন আহমদ বখারি মুসলিম এবং নাসাই বিনোভিয়া বলেন আমি আবুজার রাজিওল এর বাসায় গেলাম এবং তাকে পেলাম না অতপর আমি তার সাথে সাক্ষাৎ লাভ করলাম তিনি তার বাসার জন্য উটের পিঠে পানি নিয়ে ফিরছিলেন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি আবুজার তিনি বললেন আমার পরিবার আমাকে এই নামেই ডাকে আমি বললাম আপনি কি আমার কাছে বর্ণনা করতে পারবেন যা আপনি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন হয়তো আল্লাহ তা দ্বারা আমাকে উপকৃত করবেন তিনি বলেন বলেছেন যে ব্যক্তি এক জোড়া ব্যয় করবে সে ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য বললাম কি সেই এক জোড়া তিনি বললেন যে এক জোড়া ঘোড়া অথবা একজোড়া ওঠ হাকিম এবং আহমেদ আহ্বান বর্ণনা করেন্লাহ আলহিসাল্লাম বলেন ব্যয় করা দিনারের মধ্যে সর্ব উত্তম হলো যা তুমি তোমার পরিবারকে খাওয়ানোর জন্য ব্যয় করো যা যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং সেই দিনার যেটা তোমরা আল্লাহর জন্য তোমার সঙ্গীত উপর ব্যয় করোটা আসছে মুসলিমের মধ্যে অতঃপর ইবনুল নহাজ তিনি এখানে আলোচনা করেন যে ব্যয়ের ব্যাপারে কিছু আলোচনা তিনি বলছেন যে যদি একজন মুসলিমের কণ্ঠকাকরণ কষ্টের পথকে নিজের পথ হিসেবে গ্রহণ করে বা মেনে নেয় কিন্তু যেহেতু তারা ঘটনাগুলো থেকে অনেক দূরে তাই এটা একটা উপলব্ধি হয়ে থেকে যায় যা হয় তা হল ভাইয়েরা জিহাদের বিষয়ে চিন্তা ভাবনা করে খান্ত হয়ে যায় আর বড়জোর তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করে এটাই চলতে থাকে সুতরাং পুরু ব্যাপারটাকে কেবল একটা উপলব্ধিগত আলোচনায় পরিণত হয় এবং এর বেশি কিছু হয় না সুবাহ আল্লাহ অত সফের মধ্যে আল্লাহ সুবাহ বলেন يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون هي امان درا तुमरा जा कोरोना ता केनो बोलो तुमरा जा कोरोना ता बला अल्लाह निकोट तंत এই আয়টা সুনির্দিষ্টভাবে এ সম্পর্কে বলে কারণ এর পরবর্তী আয়তেই আল্লাহ বলছেন চার নম্বর আয়তে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ লড়াই করে যেন তারা সীশা গালানো প্রাচীর আল্লাহ ওই দেখ ভালোবাসেন যে আল্লাহ রাস্তা যুদ্ধ করে শুধু যুদ্ধের বিষয় কথা বলেই খান্ত হয় না কারণ যে মুখে বলে কিন্তু করে না আল্লাহ তাদেরকে অপছন্দ করেন ইবন হাস আলোচনা করছেন যে জিহাদি বিষয়ে আলোচনা করলো উপলব্ধি করলে এর মধ্যে সীমাবদ্ধ থাকলো একদিন এই ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ বলছেন যে হেমান দ্বারা তোমরা কেন আর কথা বলো যেটা তোমরা করনা মানে যেটা করোনা এরপর বলা আল্লাহ অপসন্দ করেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শুধু যুদ্ধের বিষয়ে বছরের পর বছর এবং যুদ্ধে যাওয়ার বিষয় কথা এবং কোনো কিছুই পরিবর্তিত হচ্ছে না এটা শুধু ইচ্ছা এবং কথায় এই হাদিস ব্যবহার করে তাদের উচিত নিজেদেরকে যাচাই করা যে হাদিসে রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে যে ব্যক্তির মৃত্যু হলো এমন অবস্থায় যে আল্লাহ রাস্তায় কোনো গাজুয়া করে নাই গাজু করে নাই কোন যুদ্ধ করে এমন এমনকি কোন যুদ্ধের জন্য পরিকল্পনা করেনি তার মৃত্যু হল মুনাফিকের মৃত্যু যারা এই বিষয়ে কথা বলে তারা এই হাদিস দ্বারা নিজেদেরকে যাচাই করে নিতে পারে তার অবস্থান কোথায় কেউ কেউ বলে যে আমরা যুদ্ধে যাওয়া এবং যুদ্ধে যাওয়ার জন্য অন্তত নিয়ত করি কিন্তু মনে রাখা দরকার যে হাদিসটি নিয়ত গাজোয়ার ব্যাপারে তখনই যখন হচ্ছে জেহাদ হচ্ছে ফার্দুল কিফায়া ফার্দুল আইন নয় মানে ব্যক্তিগতভাবে যখন ফার্দ নয় ফার্দুল কিফায়া সমষ্টিগতভাবে যখন ফার্দ সেই ক্ষেত্রে হচ্ছে নিয়াত কারণ যেরকম আমরা দেখি সুরাতবায়ের চল্লিশ নম্বর রায়তে আল্লা সুবাহানা তালা বলেন আর যদি তারা বের হওয়ার সংকল্প করতো আর আদুল হুরুজা যদি তারা বের হওয়ার সংকল্প করতো তাহলে অবশ্যই আদুল মানে তারা অবশ্যই প্রস্তুতি কিন্তু তাদের যাওয়া আল্লাহ পছন্দ নয় তাই তাদের নিবৃতলা এবং আদেশ হলো তারা যেন বসে থাকা লোকদের সাথে বসে থাকে আমরা সম্পর্কে বলেছি গ্রহণ হচ্ছে যখন এটা ফার্দুল আইন হয় কেবল তখন কেবল নিয়তি যথেষ্ট নয় জিহাদের জন্য তখন হচ্ছে অবশ্যই করণীয় এটা করতে হবে মানে জিহাদ যখন ফার্দুল আইন তখন শুধু নিয়াত করে বসে থাকলে এটা যথেষ্ট নয় যারা বলে যে আমাদের নিয়াত আছে বসে থাকলো তাদের জন্য এটা যথেষ্ট নয় শুধু এটা বললেই যথেষ্ট হবে না আমরা আমার সংকল্প ছিল সুতরাং আমি নিফাক থেকে মুক্ত আমাদেরকে এ ব্যাপারে পরিষ্কার থাকতে হবে ফার্দুল আইন এবং ফার্দুল কিফায়া জিহাদের ক্ষেত্রে অনেক সময় সন্দেহের সৃষ্টি করে অনেক এটার মধ্যে পার্থক্য করে না মানুষ যেরকম ইবনে কোদামা ওনার মতে জিহাদ হচ্ছে তিনটা কারণে ফার্দুল আইন হয় এক যখন শত্রুরা মুসলিম ল্যান্ডে প্রবেশ করে আফগান ইরাক এইসব ল্যান্ডে যেরকম শত্রুরা প্রবেশ করছে আমেরিকান এবং তাদের আহাজাবরা প্রবেশ করছে এরকম মুসলিম ল্যান্ড গুলাতে বা আমরা দেখি মুসলিমদের দুনিয়ার প্রায় অর্ধেক অংশ মুসলিমদের ল্যান্ড ছিল এগুলা শত্রুরা নিয়ে নিয়েছে ইনভেডাররা এখানে প্রবেশ করছে তো এই ক্ষেত্রে হচ্ছে জেহাদ ফার্দুল আইন দুই নম্বর অবস্থা তিনি বলছেন যে যখন ইমাম কাওকে সৈন্যদলে আহ্বান করেন তখন তিন নম্বর হচ্ছে যখন দুইটা দল মুখোমুখি হয় এমনকি এর অর্থ হচ্ছে জিহাদ যদি ফার্দুল কিফায়াও থাকে কিন্তু ওই অবস্থার মধ্যে যেই বাহিনী দুইটা মুখোমুখি হয় ওই অবস্থায় ওই বাহিনীর উপরে এটা তখন তাদের ওই সৈন্যদের উপরে ফার্দুল আইন হয়ে যায় তো আমরা দেখি যে আমাদের মধ্যে অনেকেই হিজরতের কথা বলে জিহাদের কথা বলে কিন্তু এটা কখনো কাজে রূপান্তরিত হয় না তো যেখানে আমরা ফার্দুল দায়িত্ব সরাসরি আমাদের পকেট থেকে ব্যয় করার মাধ্যমে পূরণ করতে পারি ক্ষেত্রে কারণ যেহাদের প্রকার হচ্ছে দুইটা একটা হচ্ছে জীবন দ্বারা এবং অপরটা হচ্ছে অর্থ দ্বারা সুতরাং এ বিষয়ে কথা বলে খান্ত থাকার কোনো ওজোর নাই অব্যাহতি নেই আমাদের এখন যা করা প্রয়োজন তা হলো আমাদের পকেটে হাত ঢুকানো আমাদের উচিত আমাদের মাল দ্বারা জিহাদ করা এবং একই সাথে সশরীরে জিহাদ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা কারণ এটা ঠিক যে বর্তমান যে পরিস্থিতি এসব অনেক সময় জিহাদ বাদান মানে শারীরিকভাবে জিহাদে পার্টিসিপেট করা অনেক সময় হয়তো সম্ভব হয় না অনেক সময় সে বিষা ম্যানেজ করতে পারে না পথের অসুবিধা বা অন্যান্য অনেক কারণে হয়তোবা সে শারীরিক ভাবে পার্টিসিপেট করতে পারতেছে না কিন্তু এখানে তো তার জন্য এই অপশনটা রয়ে গেল যে সে তার মাল দ্বারা জিহাদ করতে পারে যেখানে আল্লাহ জিহাদের কথা বলছেন মাল এবং জানের কথা বলছেন এক জায়গায় ব্যতীত এরপরে ইবনে তাইমিয়া রহিম বলেন যে যদি কোনো ব্যক্তির পক্ষে সশরীরে জিহাদ করা সম্ভব না হয় এবং তার অর্থ দ্বারা জিহাদ করতে সক্ষম হয় তবে এটা তার জন্য সার্থ হয়ে যায় আবুল হাকাম এর বর্ণনা ইমাম হাম্বল একই কথা বলেন এবং কাজী আবু বাকর আল আরবি তার আহকামুল কোরআনে যে আয়াত তাওবার একচল্লিশ নম্বর আয়াত ওই আয়াতের তফসিরে বলেন আল্লাহ বলছেন যে তোমরা বের হয়ে পড়ো তোমরা হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় এবং জিহাদ করো আল্লাহ এটি তোমাদের জন্য এটা ফার্দ যে তারা আল্লাহ আজাল এর পথে ব্যয় করবে এবং এটা ঐসব নারীদের উপরও ফার্দ যেসব নারীরা তাদের খরচ বহন করার পর অতিরিক্ত অর্থ থাকে তা থেকে ব্যয় করা যদি নারীদের কাছে তাদের প্রয়োজনের অধিক অর্থ থেকে থাকে তবে তা দেওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইবনে তিনি বলেন যে আমাদের অন্যতম শিক্ষা হলো যে সম্পদ দিয়ে জিহাদ করা ঠিক তেমনভাবেই অত্যাবশ্যক ঠিক যেমনভাবে জিহাদ আবশ্যক শরীর দ্বারা এবং এটি হল আহমেদ এর মধ্যে একটি তিনি বলছেন যে এটা নিঃসন্দেহ সত্যি কারণ কোরআনের অর্থ দ্বারা জিহাদ হল শরীরে জিহাদ করার প্রতিরূপ এবং এটি সর্বদা তার সাথে একই সাথে মাল এবং জান দ্বারা জিহাদের কথা আসছে একটা মাত্র আয়াত ব্যতীত মানে সবসময় জিহাদে মালের কথা জানের আগে আসছে আগে মাল তারপরে যান এভাবে আসছে শুধু একটা আয়াত যেটা সুরা তাওবা এর একশো এগারো নম্বর আয়াত আয় শুধুমাত্রাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুজাহিদকে সহযোগিতা করল সে প্রকৃতপক্ষে যুদ্ধ করল। এবং যে একজন মুজাহিদদের পরিবারে দেখাশোনা করল সে প্রকৃতপক্ষে যুদ্ধ করল বুখারি এবং মুসলিম অর্থাৎ মাল দ্বারা জি করা এটা অত্যাবশ্যক এটা ফার্দ যে এটা করতে সক্ষম ঠিক সেভাবে যেভাবে একজন ব্যক্তি যে সশরীরে যুদ্ধ করতে সক্ষম তার উপর ফার্ ঠিক যেভাবে একজন ব্যক্তি যে শারীরিক অক্ষমতার জন্য হাস করতে না পারায় অন্যকে সে অর্থ দিয়ে তার বদলে হস করতে পাঠানো মানে ফার্ ঠিক এমনিভাবে যে ব্যক্তি সশরীরে জিহাদ করতে পারে না তার জন্য ফার্ধ হচ্ছে সে সম্পদ দ্বারা জিহাদ করবে তা ব্যক্তির অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সে যেরকম অন্য কাউকে দিয়ে হাজ করানো ঠিক এমনিভাবে সে যদি শারীরিকভাবে জিহাদে অংশগ্রহণ করতে না পারে তাহলে তার জন্য ফার্থ হচ্ছে সে যেন অর্থ দ্বারা জিহাদ করে আমরা আজকের বাস্তবতায় দেখতে পাই এরকম এমনকি অনেকগুলা ল্যান্ডে আফগানিস্তান ইর সব ল্যান্ডে আমরা দেখি যে অনেক সময় দেখা গেছে যথেষ্ট সংখ্যক মুজাহিদ আছে কিন্তু মালের স্বল্পতার কারণে অনেক সময় তাদের অনেক কষ্টে পড়তে হয় অথবা অনেক গাজোয়া অনেক সময় লঞ্চ করতে পারে না বা মালের প্রয়োজনে সব গৃহাদের ল্যান্ড গুলাতে সেই হিসাবে দুনিয়ার মধ্যে কোটি কোটি মুসলিম আছে যারা হয়তো বিলাসিতার মধ্যে আছে অথবা এরকম আছে কে যে বলে আমার নিয়া আছে আমি জিহাদে যাব অথচ সে যতক্ষণ জিহাদে না যেতে পারছে তার জন্য তো অত্যাবশ্যক এবং এটা যদি সবাই করতো তাহলে যদি এর একশো ভাগের এক ভাগ সম্পদ তাদের কাছে পৌঁছত তাহলে জিহাদের চিত্র হয়তো বা অন্যরকম হইতে পারত আল্লাহ সুবাহ সবচেয়ে ভালো জানেন সেই হিসাবে যে আমার নিয়া আছে এটা বলেই কেউ অব্যাহতি পাবে না তার জন্য উচিত হচ্ছে সে যেন মাল ব্যয় করে আল্লাহ রাস্তায় এটাও জিহাদের অংশ এবং অবশ্যই তার জন্য কর্তব্য কারণ এরূপ করলে আল্লাহ হয়তো তাকে তার জন্য করে দিবেন একসময় তার শারীরিকভাবে অংশগ্রহণ করা জিহাদের মধ্যে আল্লাহ তাকে হয়তো টেস্ট করতেছেন আল্লাহ হয়তো একসময় তাকে তার জন্য ওয়ে করে দিবেন সে সিনসিয়ার যদি থাকে এই পথে নিয়াসের মধ্যে সিনসিয়ার থাকে এবং তার কর্মের দ্বারা সে অর্থ ব্যয়ের মাধ্যমে যদি এটা সে প্রমাণ করে আল্লাহ তার জন্য দিবেন যদি সেখানে একজন মুসলিমের জীবনযাপন করার অনুমতি নেই রাসুল সাল্লাহ ইসলাম বলেন আমি তাদের থেকে মুক্ত যারা মুস্রিকিনদের মধ্যে বসবাস করে সারি নিয়ম অনুযায়ী একজন মুসলিম মুশ্রিকদের মধ্যে দারুল কুফুরের মধ্যে বসবাস করতে পারে না অতএব প্রত্যেক মুসলিমে তাকে নিজেকে টেস্ট করা দরকার নিজেকে চেক করা দরকার সে কি পাপের মধ্যে আছে কিনা সিনের মধ্যে আছে কিনা। তিনি বলেন বলেন এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে যদি কেউ দারু কুফারে থাকে তার এক নম্বর সে আল্লাহ রাস্তায় দেওয়া দিবে দুই নম্বর হচ্ছে অর্থ উপার্জন করে আল্লাহ রাস্তায় ব্যয় করবে ফি সাবিল্লা ক্ষেত্রে ব্যয় করবে সুতরাং যখন আমরা আমাদের অবস্থার দিকে তাকাই আমাদের সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন যে এখানে কিসের অগ্রাধিকার তা নয় যা আমি চাই বা আমরা করতে ইচ্ছা করি মানে আমার নিজে যা চাই এটা অগ্রাধিকার যোগ্য নয় বরং আল্লাহ যা সান তাই অগ্রাধিকার যোগ্য আমরা পূর্বে আলোচনা করেছি একজন মুজাহিদ কমান্ডার যখন স্কলারের সাথে পরামর্শ করেন যে আমি হজ করতে চাই তিনি তখন তাকে বলছিলেন তুমি যা চাও এটা অগ্রাধিকার দিবানা বরং আল্লাহ যা সান আল্লাহ যেটা পছন্দ করেন এটাকে তুমি অগ্রাধিকার দাও এটাকে তুমি তোমার ওয়ে করে না তো অনুরূপ আমরা সময় যে বিষয়গুলো অনুসরণ করতে চাই যেগুলো আমাদের কাছে প্রিয় কিন্তু সেখানে অনেক সময় কোন আজর নেই কোনো আজর থাকে না আজর আছে সেই পথে যেটা আপনার পছন্দ আজর প্রকৃতভোগ ওঠার মধ্যেই আমাদের অনেকের মাঝে হয়তো নিয়াদ আছে যে মুজাহিদ্দিনদের সাথে গুহায় পর্বতে গিয়ে যোগদানের আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহ একটা ভালো নিয়া কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না যে তার আগেই এখানেই আমাদের পক্ষে কি কি করা সম্ভব যতক্ষণ আমরা যোগদান করতে সক্ষম হই একজন যেমন যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাকে যে ক্ষমতা এবং সামর্থ্য দিয়েছেন তার সবটুকু ব্যবহার করে তেমনি আমাদের উচিত আমাদের সম্পদ ব্যয়ের সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করা সেই সময় আসার আগ পর্যন্ত যেদিন আমরা মুজাহিদদের স্বাগত অন্তর্ভুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ আমি যে এই অবস্থায় আছি আমার মেয়াদ আছে আমি যেহাদে অংশগ্রহণ করবো এই অবস্থায় আমি আমার যেরকম ওইখানে গেলে সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করার প্ল্যান রাখি ঠিক অনুরূপ আমি যতক্ষণ না যেতে পারতেছি ততক্ষণ আমার সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করে আমি আল্লাহর জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত আল্লাহ তখন ওয়ে করে দিবেন মুজাহিদদের মধ্যে সামনের সারির হওয়া হলো সবচেয়ে ভালো মানুষদের সাথে থাকা সুতরাং যতদিন না আমরা সেই পুরস্কার পাওয়ার সুযোগ লাভ করি যে সামনের সারিতে অবস্থান করা ততদিন পর্যন্ত আমাদের উচিত যতভাবে সম্ভব আমাদের পূর্ণ ভারী করা এ ব্যাপারে স্ট্রাইক করা সর্বোচ্চ চেষ্টা চালানো এবং সবচেয়ে উত্তম পন্থা হলো সম্পদ দ্বারা জিহাদে অন্তর্ভুক্ত হওয়া যা ফার্দ হয় তখন যখন জিহাদ ফার্দুল আইন হয়ে যায় কিন্তু জিহাদ ফার্দুল আইন হয় তখন তা সম্পদ বা শারীরিক দুইটি দ্বারাই ফার্দুল আইন হয় অর্থাৎ যখন জিহাদ ফার্দুল আইন তখন সম্পদ এবং শরীর দুইটা দ্বারাই ফার্দুল আইন হয় কিন্তু এ পথে কিছু প্রতিবন্ধকতা আছে ফলে কখনো কখনো শরীরের জিহাদ করা অসম্ভব বা কঠিন হয়ে যায় কিন্তু সম্পদ দ্বারা জিহাদ করার ক্ষেত্রে অনেক বেশি প্রশস্ত এ ক্ষেত্রে উচিত যদি আল্লাহ আজাল আমাদের সম্পদ দ্বারা জিহাদের সুযোগ দিয়ে থাকেন তাহলে শুধুমাত্র একজন পাগলই এই সুযোগ ছেড়ে দিবে এখন আপনি সম্পদ দ্বারা জিহাদ অনুশীলন করুন ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ শশরীরে জিহাদ করার পথ খুলে দিবেন সুতরাং আপনার দুইটারই সংযুক্তি থাকবে তাহলে এখন অপেক্ষা কিসের সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করার সুযোগ কেন হারাবেন সে সময় আসা পর্যন্ত যখন সম্পদ দ্বারা জিহাদের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে আমাদের উচিত দুটি করার জন্যই প্রচেষ্টা চালানো অর্থাৎ মাল এবং যান এই দুইটা দ্বারা জিহাদ করার জন্য প্রচেষ্টা চালানো ইবান হাস এখানে বলছেন যে এখন যদি আমরা ফুকাহাদের মত লক্ষ্য করি যা হল জিহাদ বছরে একবার করা ভার্জ তবে একজন অন্তত বলতে পারবে যে আমি একজন মুজাহিদিনের পরিবারকে আর্থিক সহায়তা করেছি সারা বছরের জন্য আল্লাহ সাহায্যে ইসলাম ইখলাসের সাথে সম্পদ দ্বারা জিহাদ করা যায় কারণ এক্ষেত্রে কোন খ্যাতি পরিচিতি বা দেখানোর কোনো বিষয় থাকে না কারণ এখানে আমরা দেখি যে কে আমতের ময়দানে বিচার দিবসে প্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে মুজাহিদ ছিল সে মানুষকে দেখানোর জন্য লোকেরা বীর বলবে এই জন্য সে জিহাদ করছিল সে তার জীবন দিছিল কিন্তু আল্লাহ তাকে উপর করে যাহা নামে নিক্ষেপ করতে নির্দেশ দিবেন তো এখানে যে মাল দ্বারা যে জিহাদ এখানে এই আশঙ্কা থাকে না এটা এমন একটা জিনিস যা গোপনীয়তার সাথে করা যায় কেউ এটা সম্পর্কে জানতে পারেন না এবং এভাবে সে ব্যক্তি মানে বাস্তব সরাসরি জিহাদ করা আন্তরিকতা বৃদ্ধি করতে সক্ষম হয় আল্লাহর প্রতি মাল ব্যয় করার মাধ্যমে বিরতিহীনভাবে অর্থ প্রদানের মাধ্যমে এটা গোপনীয়তার সাথে আন্তরিকভাবে করার মাধ্যমে একজন ব্যক্তির অন্তরে ইনশাল্লাহ মানে জিহাদের জন্য আন্তরিকতা এবং সচেতনতা সৃষ্টি হবে যেন সে ক্লাসের সাথে যেতে পারে যখন আল্লাহ সশ শরীরে যুদ্ধ করার ব্যবস্থা করে দেবেন সাথে আলোচনা করেছিলেন তখন উসমান বিন আফান রসুল সাল্লি ইসলামের নিকট এক হাজার দিনের নিয়ে আসলেন এবং তিনি তা রসুল সাল্লাই ইসলামের পোশাকের ভাজে ঢেলে দিলেন রসুল সালাম দিনার গুলা গুলা ঢাকা ছিলেন এবং ঘুরাচ্ছিলেন এবং বার বলছিলেন যে আজকের পর থেকে ওসমান যাই করবে তাতে সে ক্ষতিগ্রস্ত হবে না আমি সন্তুষ্ট উসমান প্রথমে তিনশোটি উঠ নিয়ে আসেন এবং যেগুলো পৃষ্ঠগুলো পূর্ণ ছিল অর্থাৎ বিভিন্ন সামান দ্বারা পূর্ণ তিনশো উঠ নিয়ে আসলেন অতপর তিনি এক হাজার দিনার নিয়ে আসেন অতপর যখন তিনি দেখলেন এক হাজার ঘোরা তখন তিনি দশ হাজার দিনার নিয়ে আসলেন এবং বৃষ্টি ঘোড়া পাঠিয়ে দেন আল্লাহাইস উনাদের আল্লাহ রাস্তায় যে ত্যাগ আশ্চর্য الله سبحانه وتعالى سوره بقره এর মধ্যে 155 নাম্বার আয়াতে বলেন وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا হুজাইফা রাজি আল্লাহনু এই আয়াতের অর্থ বর্ণনা করেন যখন মানুষ তাদের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে না তারা তাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে সরে দেয় বোখারিতে আসছে এআর ইবন হাতিম বলেন যে এতে ইবনি আব্বাস ইকরিমা আল হাসান মুজাহিদ আত্মা সাইদ বিন জুবাইর আবি সালেহ আসদ্দী মোকাতিল বিন হায়ান কাতাদ এবং অন্যদের মতামত এই অর্থাৎ যেটা বলা হয় যখন মানুষ সম্পদ আল্লাহ রাস্তা করে না আল কুর্তুবী তার বলেন যে হুজাইফা ইবনে আব্বাস আত্মা ইক্রিমা মুজাহিদ এবং অন্যরা বলেন যে তুমি দরিদ্রকে ভয় করার কারণে আল্লাহ রাস্তার থেকে সংযত হয় না এটা বোখারের মত এবং তিনি অন্য কোন মত উল্লেখ আল্লাহ বলেন চৌত্রিশ নম্বর আয়তা বলেন كَثيرا من الاحبار والرهبان لا ياكلون اموال الناس بالباطل لا ياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضه ولا ينفقونه في سبيل الله ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আর যারা شرন এবং রূপ জমা في سبيل الله আমরা রাস্তা দেখায় না তাদের কঠোর আযাদের সুসংবাদ শুনিয়ে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা সুরা মুহাম্মত্রিশ নম্বর আয় বলেন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 যদি তোমরা মুখ ফিরে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য কোন জাতিকে প্রতিষ্ঠিত করবেন এরপর তারা তোমাদের মতো হবে না আল্লাহ সুরাহাদিদের মধ্যে দশ নম্বর আরো বলেন وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والارض তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করা হতে কিসে বাধা দেয় যখন আল্লাহই নভোমন্ডল এবং ভুমন্ডলের কর্তা অধিকারী আসলাম ابي عمران বলেন যে কনস্টান্টিনোপোলের দিকে মদিনা থেকে অগ্রসর হচ্ছিলাম সৈন্যদলের নেতা ছিলেন আব্দুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদ যখন আমরা ওইখানে প্রবেশ করতেছিলাম রোমানরা শহরের দরজাগুলোর সম্মুখে পলায়ন করলো। আমাদের মধ্যে থেকে একজন শত্রুদের দিকে অগ্রসর হলো কিছু লোক আল্লাহ হয়ে এদের মধ্যে ঢুকে গেল বিরুদ্ধে ফাইট করার জন্য তখন তারা মন্তব্য করলো যে লাহ সে নিজেকে মানে ধ্বংসের মধ্যে ফেলেছে আবু আয়ুব আল আনসারি বলেন যে এ আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এবং ইসলামের বিজয় সূচিত হলো আমরা ব্যবসার দিকে প্রত্যাবর্তন করি বললেন দেখাশোনা করতে করার সময় পাই নাই আমরা এখন ব্যবসার দিকে বা এর দিকে মনোযোগ দিই তখন আল্লাহ আয়াত নাজিল করলেন সুতরাং নিজেদের ধ্বংসের দিকে সুরে ফেলার অর্থ হলো জিহাদ ছেড়ে দিয়ে খামার এবং ব্যবসার দিকে প্রত্যাবর্তন করা আবু ইমরান বলেন আবু আয়ুব জিহাদে ছিলেন ততক্ষণ পর্যন্ত না তিনি কনস্টান্টিনোপোলে সমাহিত হন যদি কোন আক্রমণ করে তবে তা ভালো এবং আল্লাহ সবচেয়ে ভালো জানে সোনাম আল কুবরা শয়তান আর তোমাকে বলতে পারে তুমি মরে যেতে পারো কেন তুমি তোমার সম্পদ তোমার পরিবারের জন্য রেখে দিচ্ছ না আল্লা রিসিক দেওয়ার ক্ষমতার বিষয় নিয়ে সে সন্ধে হন কারণ কেউ যদি বিশ্বাস রাখে পরিবারের মাঝখানে সে একজন মাধ্যম বেদী তার কিছুই নেই বাস্তবে সে তাদের মানে যুগানদাতা নয় তাহলে সে তার তার পরিবার কি হবে তিনি তখন কাবায় ছায় বসেছিলেন তিনি আমাকে দেখে বললেন কার মালিকের শপথ তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি তার কাছে না গিয়ে পারলাম না এবং প্রশ্ন করলাম তারা কারা তিনি বলেন মানে সম্পদশালীগণ তবে তারা ব্যতীত যারা ব্যয় পথে আল্লাহ আবেল এই পথে যোদ্ধাদের জন্য সরবরাহ করার যে উৎকর্ষ এটার যে ফাজিলাত এবং তাদের পরিবার দেখাশোনা করা এরপরে আবু সাইদ আল থেকে বর্ণিতাম বনী লাহিয়ানের প্রতি একদল সেনা প্রেরণ করলেন তিনি বললেন প্রত্যেক দুজন ব্যক্তি থেকে একজন যুদ্ধে দাও। অতঃপর তাদেরকে উদ্দেশ্য করে বললেন যারা বাকি থেকে গিয়েছিল তাদের মধ্যে যে ব্যক্তি তার ভাইয়ের পরিবারে দেখাশোনা করবে সে যুদ্ধ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে ব্যক্তি তার চেয়ে অর্ধেক পুরস্কার পাবে যারা যুদ্ধের জন্য চলে গেছে মুসলিমের হাদিস দেখাশোনা করে আমার কাছে হজ করার চেয়ে একজন যোদ্ধাকে তাবুক প্রদান পূর্বক সুসজ্জিত করা অধিক উত্তম হাতিম একটি কাঠামো নির্মাণ করা যা তাদের ছায়া দিয়ে সাহায্য করে তিনি বললেন অতপর কি রসুল সাল্লাম বললেন তাদের ঘোড়ার পিঠের গদি দিয়ে সাহায্য করা সুহান সর্বোত্তম সাদাকা তার একটা খরচ ছিল যা তিনি মহাজির সাথে ভাগাভাগি করে ব্যবহার করতেন যখন তিনি সেনাবাহিনীতে যোগ দিতেন তিনি তখন মানুষের চারপাশে ঘুরে তাদের মুখের দিকে তাকাতেন এবং তাদের শিক্ষা দিতেন যদি তিনি এমন দল পেতেন যাদের সাথে জিহাদের জন্য যেরকম আমরা দেখি আমরা যদি স্মরণ করি বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাজি আলমান তিনি বলেন যখন আমরা শত্রু বাহিনীর সম্মুখীন হই তখন আমি আমার আশেপাশে তাকে দেখি অনুভব করতেছিলাম এরকম যে শক্ত সমর্থ যা বা এরকম ইয়া তো আমি আমার আশেপাশে তো এমন সময় টান পাশে যে ছেলেটা সে আসা কানে কানে আব্দুর রহমান বিন আউফ কে বললেন যে আঙ্কেল আবু জাহালকে আমাকে দেখিয়ে দেন তো তিনি বলেন যে মানে তুমি কি করবে এ তারা সে বললো যে আমি শুনেছি রসুল সাল্লাকে সে সবচেয়ে বেশি আবু জাহেল সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে এবং তাকে তারা মানে আঘাত করলেন অতপর অন্য একজন সাহাবি তিনি তাকে হত্যা করলেন তো স্বভাবতেই মানে যুদ্ধের ভালো সঙ্গী চাওয়া এটা স্বাভাবিক তো ঠিক আমার বিন কয়েস তিনি মানে সবসময় এরকম কামনা করতেন বা খুঁজতেন আর যখন এরকম মানানসই দল পেতেন তখন তিনি বলতেন যে আমার তিনটা শর্ত আছে এগুলো কি কি তিনি বলতেন এক হচ্ছে আমি তোমাদের মধ্যে থেকে আজান দেবো এবং এ ব্যাপারে আমার প্রতিযোগী কেউ হবে না তিন নম্বর হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের ব্যয় বহন করব। যদি তারা সম্মত হতো তবেই তিনি তাদের সাথে যোগদান করতেন যদি কখনো তারা তার সাথে প্রতিযোগিতা করতো তাহলে তিনি সেখান থেকে প্রস্থান করতেন এবং অন্য দলের সন্ধানে চলে যেতেন করেন আগেকার মুসলিমরা যদি সেনাবাহিনীর চালাতেন এটা অনেক আল্লাহ এর বিষয় এটার মাধ্যমে ভাতৃত্বের বন্ধন অনেক দৃঢ় দৃঢ় হয় তারা নিজেদের অপেক্ষা অন্যদেরকে অধিক প্রাধান্য দিতেন তারা এসব মানে কিছুই করতেন আল্লাহর জন্য এবং তাকে সন্তুষ্টি করার জন্য এখানে এই অধ্যায়ের সমাপ্তি আল্লাহ ভালো যা কিছু ব্যয় করার জন্য আল্লাহ আল্লাহর যে ওয়াজিবাদ যারা সম্পদশালী আছে তারা যাতে ওয়াজিবাদ পূরণ করতে পারে এই তফিক আল্লাহ তাদেরকে দান করুন এবং পাশাপাশি যাদের সম্পদ নাই তাদের এই বিষয়ে যদি তারা আকাঙ্ক্ষা রাখে তারা আকাঙ্ক্ষা আমার যদি সম্পদ থাকতো তাহলে তো আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারতাম এবং হয়তোবা আল্লাহ তাকে সম্পদ দিবেন সে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারলাম